বাংলা মানবতা সমাধান আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই বিষয়টি হচ্ছে আজকের পর্বের যে বিষয়ের ময়দান বিপদ সংকুল ময়দান এই কঠিনতম বিভৎস দিনে সাফাতের অধিকার থাকবে না কোনো পীর ফকিরের হাতে থাকবে না কোনো নবী রসুলেরও হাতে একজন মাত্র মানুষের হাতে থাকবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম আজকের ঘটনার প্রেক্ষিতে আমরা সেটাই জানতে পারবো আসুন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এসেছেন প্রাজ্য আলোচক মণ্ডলী আমাদের স্টুডিওতে আছেন ডক্টর সুপ্রিয় দর্শক আসুন আমরা এই হাদিসের ঘটনাটি শুনতে ডক্টর জাকারিয়া সাহেবের কাছে যাচ্ছি আসমিল্লা আলমদুলিল্লাহস্লাম রসুলিল্লাহবাদ ধন্যবাদ ভাই আমরা সবাই বিশ্বাস করি আখেরাতে কেয়ামত আল্লাহর সামনে আমাদের সবাইকে উপস্থিত হবে বোখারি মুসলিম সহ অধিকাংশ হাদিসের কিতাব এসছে ঘটনাটি সেটা হচ্ছে আনাস মালিক কাজিউল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ তালা আগের এবং পরের সমস্ত মানুষকে এক ময়দানে একত্র করবেন সে যে ময়দানে হাসার হাঁসারের ময়দানে একত্র করবেন সেখানে একত্রিত হওয়ার পরে মানুষের আমল অনুসারে ঘাম হবে সে ঘামে সূর্য তখন এক মিল উপরে থাকবে মিলের দুই অর্থ করা হয়েছে এক মাইল হতে পারে অথবা এক দানির মনে বলা হয়েছে যেটাই হোক দুটো অর্থই বিশুদ্ধ সু কাছে থাকবে সূর্যের প্রখর যে তাপে মানুষের ঘরমাক্ত হতে আমলের কারণে তারপর একজনে এক এক অবস্থা অবস্থা পড়তে থাকবে মানুষ হাবুডুবু খেতে থাকবে সেই কঠিন অবস্থায় সেখানে তারা তখন বলবে যে অবস্থা থেকে নিষ্কান্তির জন্য আমরা কারণ বলে যে তার কাছে যেতে হবে আমরা এখন কি করব। কার কাছে আমরা যাব যে আল্লাহর কাছে বলবে বলে অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করবে আল্লাহ যেন সে পরিত্রাণ করে দেয় কীভাবে আমরা কার কাছে যাব তখন তারা প্রথমে আদম আলাহি সাল্লা সাল্লামের কাছে যাবে তাকে বলবেন তারা আপনি হচ্ছেন আমাদের পিতা এক বর্ণায় আসছে আপনি আমাদের পিতা আর বর্ণনা আসছে যে আপনাকে আল্লাহ আল্লাহতালা নিজ হাতে সৃষ্টি করেছে আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে নিজের রূপ হুঁকে দিয়েছেন এরপরে সম্মানিত করেছেন তার জন্য তিনি তার গুণার কথা স্মরণ করবেন তিনি বলবেন যে আমি তোমাদের এই কাজের জন্য নই তোমরা বরং নুয়ালাই নু এর কাছে যাও তারা তখন নুয় আলাহিসের কাছে গিয়ে বলবে আপনি হচ্ছেন আল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন যেন আল্লাহ তালা আমাদেরকে এই থেকে উদ্ধার করে তখন তিনি মহিলা ইসলাম বলবেন যে আমি এই জন্য নয় ব্যস্ত গুনার আমি কাদের জন্য নয় কারণ তিনি তার গুণার কথা স্মরণ করবেন যে তিনি চাইছেন তার সন্তানের জন্য যে তিনি এই জন্য বলবেন রাস্তু হন এই কাজের জন্য সাহস করছেন না যে আল্লাহ সামনে পেশ হবে তিনি এই কাদের জন্য তিনি বলবেন তোমরা বরং ইব্রাহিম আলাহিসামের কাছে যাও তিনি আল্লাহর খালিদ তার কাছে যাও তারা তখন ইব্রাহিম আল্লাহামের কাছে বলবেন ইব্রাহিম আলিয়া বলবেন না আমি এই কাজের জন্য নই কারণ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে তিনি কথা মনে পড়ে তার বলব আমি জিজ্ঞাসা করেন তিনি এই জন্য আল্লাহর তালিম সে আল্লাহর সাথে কথা বলেছে তো তার কাছে যাও তিনি তার গুণের কথা স্মরণ করবেন এবং জন্য তিনি বলবেন আমি এই কাজের জন্য তোমরা ইসা আল্লাহ ইসলামের কাছে যাও কাছে যাওয়ার পরে কিন্তু কোন গুণের কথা বলবেন তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই বরং তোমরা বলবেন যে আনা আদহ হাবু ফে আমি যাবো এবং আরশের নিচে পড়ে যাব। তখন সে আল্লাহ তালা আমাকে অনেক প্রশংসা তখন জানিয়ে দেবেন আল্লাহ প্রশংসা করা অনেক আন যেটা এখন আমি স্মরণ করতে পারছি না এত কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিবেন সেইগুলি তিনি এ অবস্থা থেকে মানুষকে নিষ্ক্রিয় দেওয়ার জন্য তিনি সুপারিশ করবেন এখন আল্লাহ তখন আসর মাঠের বিচারের ব্যবস্থা করবেন এটি হচ্ছে মৌলিক ঘটনায় সুপ্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন ঘটনার যে ধারাবাহ্য তিনি বিবৃতি দিলেন তো আমরা প্রত্যেকটি পয়গম্বর আলাই হিমুসলায়ত উয় তাসলিম তারা সকলেই বেগুনাহ মাসুম তারা কোনো গুনা করেননি গুনাহাগার কেউ ছিলেন না তবে চলার পথে সামান্য ত্রুটি বিচ্যুতি যেটুকু হয়েছিল সেই কারণে পয়গম্বর আলাইহ হিমুসলায়তুয়াসাল্লাম কেউ আল্লাহ পাকে সামনে যেতে সাহস করবেন না তারা সবাই লজ্জাবোধ করবেন আসুন এই ঘটনা থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো উপলব্ধি করতে পারি তা আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি প্রথমেই আমি যাচ্ছি ডক্টর শেখ এব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই ঘটনাটা এমন একটি ঘটনা যেটা আমাদের আকিদার সাথে অত প্রতভাবে জড়িত ইমানের সাথে অতপ্রোতভাবে জড়িত যেটাকে আল ইমান বিলিয়মিল আখির বলা এবং সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত জায়গা আমার এই প্রসঙ্গে সিরতের একটা কথা মনে পড়লো যেখানে রসুল উল্লাহ সাল্লা আলী সাল্লাম বা আন্দির আশিরতে কালাক রাবিন নাজিল হওয়ার পর তার মানে গোত্রুদেরকে নিয়ে যেখানে বসেছিলেন সেখানে তিনি একটা খুদ্া দিয়েছিলেন সে খুদ্ার মধ্যে তিনি বলেছেন ইন্নাকুম লুতু নাকা নামুন ওয়ালা তু বা আসুন না কামা তাস্তাই ওয়ালাতু হাসাবি তা ফালুন বা ইন্না হালনা জান্নাতু আবাদা ইনারু আবাদা এখানে ওই বাসুনা কামাত তোমরা যেমন ঘুম থেকে জেগে উঠো পুনরুচ্ছিত হও ঠিক সেভাবে আখেরা তো তোমাদেরকে পুনরুচ্ছিত হতে হবে আর সেই কেয়ামতের সেই দিনের যে চিত্র কোরআনে পাকে সুরা হাক্কাতে এসেছে সুরা আবাসায় এসেছে তারপরে সুরা স বিভিন্ন সুরাতে মানে এইগুলো পড়ার পর এগুলি জানার পর যদি কোন মুসলিম হৃদয়ে কোনো অনুভূতি সৃষ্টি না হয় আমি জানি না তার ইমানের সবলতা কতটুকু থাকে আল্লাহ তার যে একটি বিষয় আমি আকর্ষণ করছি সেই মহান দিনে দেখুন আবুল বাসের আদম আলী হিসেনা তার থেকে যেটা পদস্খলন ঘটেছে তিনি কি ইচ্ছাকৃত করেছিলেন এ নিয়ে মুফাসিমদের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়া যায় একটা মহা মানে অন্যায় হিসাবে গণ্য করেছে বলতে বলতে আসে গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয় শিক্ষণীয় সেটা হলো কেয়ামতের ভয়াবহতা এখানে উঠে এসেছে কেয়ামতের অবস্থা যে কি হবে এই সম্পর্কে হাদিস থেকে আমরা অনুমান করতে পারি যে বড় বড় নবী এবং রাসুলগণ পর্যন্ত আল্লাহ সাহানা তালা দরবারে কোন কিছু পেশ করবেন এই সাহসটুকু হারিয়ে ফেলবেন ভয়াবহতা মাত্রা কোন পর্যায়ে গেলে এরকম অবস্থা হবে আমরা যারা আজকে দুনিয়াতে তবা করা যাবে আল্লাহ ক্ষমাশীল এরকম বিভিন্ন পয়েন্ট জেনে আমরা অবলীলায় অন্যায় কাজ করে যাচ্ছি তাদের কি একটুও ভয় হয় না যে কেয়ামতের যে দুরবস্থা করণের কারিমে যার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলেন এমন এক দিন হবে কেয়ামতের দিন যে সন্তান ভূমিষ্ঠ কারণী মা নিজের সন্তানকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে পিতা পুত্র সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী সেখানে কিন্তু একদল মুসলমান আজকে আমরা একটা ধারণা পোষণ করছি যে হয়তো কোনো ওলি দরবেশ পীর ফকির এরা আমাদেরকে শিক্ষণীয় দিক প্রথম যেটা আমি বলছিলাম শেষ করি যে ভয়াবহতা এমন মাত্রা গিয়ে পৌঁছাবে যে মা সন্তানকে ভুলে যাবে মানুষকে মনে হবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় আর উম্মতের পক্ষে কথা বলার সাহস হারিয়ে ফেলেন তাহলে কেনার পুরী আর এই পুরি সে পুরী তারা কিভাবে আমাদেরকে আমরা অবশ্যই আলোচনার এক পর্যায়ে এখন বিরতির একেবারে কেনারায় मृत जीवे मोहर अब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 বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব সাড়ে এগারো সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? Let means even God died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Dekhun, Dr. Jaquiret Shange Alapkori, Kori, Proti of Rat, night, 16th, you are the only person who is Bangladesh. Peace TV, Bangladesh. আমল করলেই যতক্ষণ না আমল এবদ কবুল ও সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় والحمد لله بوجর একটি বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিকแกন পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ প্রিয় দর্শক শ্রোতা আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সে বিষয়ে ফিরে আসলাম যারা আমাদের আয়োজন শ্রমণ করছেন ধন্যবাদ তাদেরকে যে কামতের ময়দানে এখানে সাফায়াতের কাণ্ডারি আর কেউ হতে পারবে না একমাত্র বিশ্বনবী ছাড়া আমরা আব্দুরজ্জাক বিন ইউসুফ আপনি কিছু বলুন দর্শক সুপ্রিয়া খায়ের অত গুরুত্বপূর্ণ হাদিসটিতে আমরা বিচারের মাঠের একটা বাস্তবতা অবস্থা বুঝতে পারছিলাম যেখানে নবীগণ মানুষের জন্য তো কিছু করা দূরের কথা নিজের বিষয়টিকে নিয়ে তারা খুব কঠিনভাবে ভাববেন অন্য বর্ণনা এসেছে কাদগাজিব আলাইয়া রব্বি মা আগে। আজ আমার প্রতিপালক আমার প্রতি এত অসন্তুষ্ট হয়েছেন যা পূর্বেও কোনোদিন হননি পরেও কোনো দিন হবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না অতএব আমি এ ব্যাপারে সক্ষম নই তোমরা ধারাবাহিকভাবে অমুকর কাছে যা যেটা আমরা শুনতে পেলাম আমরা সবচেয়ে সম্মানী নবি বা সম্মানের যুগে দ্বিতীয় নবী হিসাবে বা আমাদের মোহাম্মদ সালাইসাল্লামের পিতা হিসাবে ইব্রাহিম আলাইসাল্লামকে এই মুহূর্তে আমরা পেশ করে একটা বিচার মাঠের পরিস্থিতি দেখতে পারি আবু হরায় রাজিয়াল্লাহ তালানহ বলেন লাকিয়া এব্রাহিম আবাহু আজার বিচার মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন ওয়ালা ওয়াজিয়া আজার কাতারতনা গাবার ওই সময়তে আজরের মুখান থাকবে ধুলোই মলিন খুব চিন্তিত তখন ইব্রাহিম আলিম বলবেন আলম আকুল্ল আল্লাহ তী আপনাকে আমি বলিনি আমার না কতবার আপনাকে আমি বলেছি আবরমানি করবে আলিয়মালিকা আজ আমি তোমার না ফারমানি করবো আজকে যেটা তুমি বলবে সেটা আমি মেনে নি তখন ইব্রাহিম আলিম বলবেন আল্লাহাদে হে আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ যে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আর আজকে আমার পিতা যাহার নামে যাবে আর আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে এটাই সবচেয়ে বড় অপমান তখন আল্লাহ বলবেন ইব্রাহিম সবগুলো কাফেরিনা আমি কাফেরদের প্রতি জান্নাত আমি হারাম করে দিই তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানে নি কাজেই তোমার পিতার জাননাতে যাওয়ার কোনো সুযোগ নেই তারপরে তার পিতার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে ফিন্নার। তার পাগুলি ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা অত্র বখারি মুসলিমের হাদিস থেকে একটা বিচারের মাঠের কঠিন অবস্থা পেশ করছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার কিছুই উপকার করতে পারবেন না বিচারের মাঠে তাহলে আমরা যারা ভুল পদ্ধতিতে অনেক মানুষকে সুপারিশকারী হিসেবে ভাবছি বা অনেক মানুষের পিছনে পিছনে চলছি যারা আমাদের বিচারের মাঠে কিছু করতে পারে বলে আমরা আশাবাদী ওইসব মুসলিম ভাই বোনকে আমরা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইসাল্লাম যদি বিচারের মাঠে পিতের জন্য কিছুই করতে না পারেন তাহলে আপনার একজন পীর বা একজন ব্যক্তি আপনার বিচারের মাঠে কি করতে পারে এটা আপনি কীভাবে ভাবলেন এরপরে তিনি বললেন যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি পান করবে সে ব্যক্তি আর কখনো পিপাসিত হবে না এই কথা বলার পরে তিনি বলছেন এর পরে কিছু লোককে আমার সামনে পেশ করা হবে বা তারা আসবে আরে এফ ওহুম আর এফ হো আমি তাদেরকে চিনতে পারবো এরা তো আমার উম্মাদ তারাও আমাকে চিনতে পারবে যে ইনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সুম্মা এহল বৈন অবাইনুম তারপরে আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল করে দেওয়া হবে তখন আমি বলবো ইন্না মিননি তারা তো আমার উম্মাদ কি ব্যাপার আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল করে দেওয়া হলো কেন তখন ফেরেস থাকুন বলবেন ইন্নাকাল্লা তাদের মাহাদাস বা যে আপনি জানেন না আপনার পরে তারা আপনার দিনের নামে কত কি ঘটিয়েছে তারা এখান থেকে দূর হোক তারা এখান থেকে দূর হোক তারা দূর হো এখান থেকে দূর হো অত্রুখারী মুসলিমের আদেশ দ্বারা আমরা উপস্থিত মুসলিম ভাই বলতে চাচ্ছি পৃথিবীর সকল মুসলিম ভাই বোন যেখান থেকে আপনারা এই পৃষ্টিভীর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে চাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে দেখুন অত্রহাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যদি আল্লাহ রসুলের সন্ন্যাতকে মানতে উলট পালট করে তিনি অনুমতির জন্য গেছেন সেখানে তাকে অনুমতি দেওয়া হয়েছে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে তারপর তিনি সুপারিশ করেছেন যারা মনে করছে আল্লাহ তারা অবশ্যই যার জন্য সুপারিশ করে তার উপর খুশি থাকতে হবে আর মুশিক যদি হয় আল্লাহ তারা খুশি হবে না তার জন্য সুপারিশে আসবেন হচ্ছে অবশ্যই লিমা ইয়াসা ওয়ারদা লিমা আল্লাহ যার জন্য চাইবেন তার অন্তরের ভিতরে জিনিসটা এলহাম হবে সরাসরি অথবা বলে দেবেন সুপারিশালাম সুপারিশ জন্য সুপারিশ করা হবে সব মানুষ গিয়ে সেখানে সুপারিশ করতে পারবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে এই সুপারিশ কিন্তু আল্লাহ রসুল যে প্রথম বড় সুপারিশটা এটা কিন্তু বিচার বসানোর জন্য বিচার শুরু হওয়ার জন্য বিচার শুরু হওয়ার জন্য সুপারিশটা আল্লাহ রসুল কাফের মুসলিম সবার জন্য এটা মানে সবার জন্য এই সুপারিশটা থাকবে এর পরবর্তী সুপারিশগুলি রসুল্লাহ আরো সাত রকমের সুপারিশ করবেন সেই সুপারিশগুলি তিনি ইমানদারদের জন্য করবেন কারো রফের দ্বারা আজাব কমানোর জন্য সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য কারো জানাতে আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভিতর সেটা হচ্ছে যে আল্লাহ তালার নাম এবং গুণের কোনো শেষ নেই আল্লা শিখিয়ে দেবেন অর্থাৎ আল্লাহ গুণের কোন শেষ নেই দুনিয়াতে আমরা দেখতে পাই কিছু মানুষ আল্লাহর গুণ এতগুলো গুণ এতগুলো গুণ এগুলিকে অস্বীকার করছে মানে অনেকগুলি গুণকে অস্বীকার করছে নামের তার নাম অসংখ্য কিছু রেখে দিয়েছেন যে এখন জানাননি সেটাই মানুষ আল্লাহ জানাবেন অংশ শেষের দিকে যখন আল্লাহ তালা উঠতে বলবেন তখন তিনি উঠে প্রশংসাগুলি করবেন তারপরে ফাইহাদি হাত দান তিনি বলেন আমার জন্য কিছু লোক আমি তাদেরকে জাহান্ন থেকে বের করে নেব তারপরে তাদেরকে এরপরে দ্বিতীয়বার আমি সিজদাই পড়ে যাব দ্বিতীয়বার সিজদাই পড়ে গেলে আবারও আল্লাহ তালা আমাকে কিছুক্ষণ রাখার যতক্ষণ তার রাখার রেখে দিবেন তারপরে আমাকে বলবেন মাথা উঠান আপনি বলেন যাব কিন্তু আহ্বান করা হবে সুপারিশ করেন যা সুপারিশ করবেন তা মেনে নেওয়া হবে চান যেটা চাইবেন সেটা দেওয়া হবে আবার তিনি বলবেন আমার উম্মা জাহান আছে তাদেরকে আপনি জাহান নাম থেকে বের করে দেন ফাইহাদুল্লিয়া হাত আবার সেখানে কিছু লোক নির্ধারণ করা হবে তিনি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আবার তিনি সিজদাই পড়বেন আবার সিঁচদাই পড়ে কিছুক্ষণ আল্লাহ তাকে রেখে দিবেন, তারপর আল্লাহ তাকে মাথা উঠাতে বলবেন তিনি মাথা উঠিয়ে এমন কিছু বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যে বাক্যগুলি তিনি দলীয়তে বলে যাননি সেগুলো নতুন বাক্য হবে যেটা আমরাও আছে জানি এরপরে তিনি মাথা উঠিয়ে সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে তখনও কিছু লোক নির্ধারণ করা হবে সেগুলিকে জাহান নাম থেকে জান্নাত্যে দিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ রসুল বললেন এরপরেও জাহান নামে কিছু লোক থেকে যাবে যাদের অন্তরে সরিষা সমপরিমান তারপরে আল্লাহকে মানার চেষ্টা করি ইনশাল্লাহ বিচার মাঠে একটা আমার সফলতার সুপারিশ থাকবে আমরা আরও আছে সেখানে তো এই জিনিসগুলো আমরা যদি সামনে রাখি তাহলে বর্তমানে আমাদের দেশে বা বিভিন্ন দেশে আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়ছি একটা ফিতনা এমন চরমভাবে ধারণ করেছে যে কিছু মানুষ নিজেদেরকে আল্লাহর কাছে উন্নতের শফি হিসেবে প্রকাশ করছে আল্লাহ এদেরকে হেদায়তায় রাস্তা দেখিয়ে দেখেস থেকে আরেকটি শিক্ষণীয় দিক আমরা পাইছি সেটা হলো এই হাদিসের মাধ্যমে যে সমস্ত নবীদের আলোচনা হলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অংশ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা তো একটা বুঝলাম যে বিচার মাঠে বিশেষ সুপারিস পাওয়ার একটা বড় সুযোগ শির্প মুক্ত হওয়া আরেকটা বড় সুযোগ থাকবে বিদাত মুক্ত হওয়া যদি আমরা বিদাত মুক্ত হই তাহলে ইনশাল্লাহ সুপারিশ পাব শির্ক মুক্ত হই তাহলে সুপারিশ পাব। আমরা আরেকটা সুপারিশ পাওয়ার দুনিয়াতে আল্লাহ এটা দোয়া বলে গেছেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন মজ যেন আজান দেয় তখন তোমরা আজানের দোয়াটি বলো জান্নাতে একটি জায়গা আছে মাকামে মোহাম্মদ আমি আশাবাদী যেন ওটা পাবো তবে তোমরা আমার জন্য দোয়া করো যারাই এ আজানের দোয়াটি বলবে আমাদের প্রাগ্য আলোচক মন্ডলীর আলোচনার ধারাবাহিকতায় কখন সময়ের পালা শেষ হয়েছে আপনারাও বুঝতে পারেননি হয়তো আমরাও বুঝতে পারিনি শেষ প্রান্তে এসে এতটুকুই বলবো বাংলার একজন কবি বলছেন ভুল শত ভুল বিলকুল ভুল সাফাহাতের কাণ্ডারি মোহাম্মদ রসুল সেই রাছুলের তরিক ধরি ইমানামলের জিহাদ করি সেই রাছুলের তরিক ধরি ইমানামলের জিহাদ করি নির্ভিজাল তৌহিদ আমার আকিদারি মূল ভুল সবই ভুল আসুন একমাত্র সাফাহাতের কাণ্ডারি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহআলি সাল্লাম আমরা তাকেই তার আদর্শ নিয়েই পৃথিবী থেকে তার কাছে যাওয়ার চেষ্টা করে আল্লাহ করুন আমিনালামালাইকুম রহমতুল আপনার আপনার পারে। শূন্য এক এক ইউকে দুই তিন শূন্য এক आईबैन जी बी बान्डो यलो ओ वाइडी तीन शुन्डो नच्छाय टीन चार शुन्डो अग 0214 अग 921 शॉट कोड 30 008 तीन स्वेफ बी आईसी कोड आईबी ओ बी ओडी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर इमेल कुरून admin at redpeaTV.tv पीस আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা